সুর কবুত রহমান রহীম আল্লাহ তালে বু মন্দ ও প্রচন্ nên có với lý xaê Nam nồng mô good.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 ومن الناس من يقول آمن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 নৌ নদী آمَنُوا অনয় নুন ক জেনে নেবেন যারা ইমান এনেছে আবার তিনি মোনাফিকদেরও ভালো করে জেনে নেবেন কাফেররা ইমানদারদের বলে তোমরা আমাদের পথের অনুসরণ করো আমরা কেয়ামতের দিন তোমাদের গুনাসমূহের বোঝা তুলে নেব অথচ তারা সেদিন তাদের নিজেদের গুনাসমূহের সামান্য পরিমাণ বোঝাও উঠাতে পারবে না এরা আসলেই মিথ্যাবাদী কেয়ামতের দিন এরা অবশ্যই তাদের নিজেদের গুনাহের বোঝা উঠাবে তারপর তাদের বোঝার সাথে থাকবে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 فابتغوا عند الله الرلق أعبدوه واشقوا له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 तुम्हारे आल्ला इबादत करो ता भय करो योम भलो जो तुम्हारा बुझे पारो तुम्हारा तो आल्ला बद दिए केवल मूर्ति समूह पूजा करो स्वयं आल्ला तला सम्पर्के मिथ्याथा उद्भावन करो आल्ला तला के बद दिएसबिव तुम्हारा पूजा करो तुम्हारे को रकम रिजेक मालिक नए अत तुम्हारा एक मल्ला तला रिजेक चाओ शुदूर इबादत करो तर नियम शकुर आदाय कर क्यों तुम्हें ता फिर जी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 তোমাদের তার দিকেই ফিরে যেতে হবে তোমরা জমিনের অতলে যেমন আল্লাহ তার পরিকল্পনায় অক্ষম করে দিতে পারবে না তেমনি পারবে না আসমানের কোনো চূড়ায়ও বস্তুত আল্লাহতালা ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই নেই কোন সাহায্যকারীও ضخم بحضا ومأوى जरा आल्ला आयत समूह और अस्वीकार कर मूलतुक अनुग्रह एर से जरूरतुद शि अतपर तर इब्राहिम जतर जवाब थकलना के मेरे फैलो किए अतपर तक आगुने निक्षेप कर लखनऊ तला তাকে চলন্ত আগুন থেকে উদ্ধার করলেন অবশ্যই মোমেন জাতির জন্য এ ঘটনার মাঝে আল্লাহ আল্লাহতালার কুদরতের অনেক নিদর্শন মজুদ রয়েছে ইব্রাহিম বলল হে আমার জাতির লোকেরা তোমরা তোমাদের পার্থিব জীবনে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধির খাতিরে তালাকে বাদ দিয়ে নিজেদের হাতে গড়া মূর্তিগুলোকে নিজেদের মাবু ধরে নিয়েছ অথচ কেয়ামতের দিন তোমাদের এই ভালোবাসার একজন ব্যক্তি আর একজনকে চিনতেও অস্বীকার করবে তারা তখন একজন আরেকজনকে অভিশাপ দিতে থাকবে পরিশেষে তোমাদের সবার চূড়ান্ত ঠিকানা হবে আর সেদিন কেউই তোমাদের কোন রকম সাহায্য করবে না অতপর লুট তার উপর ইমান ইব্রাহিম বলল আমি এবার আমার মালিকের বলে দেয়া স্থানের দিকে হিজরত করছি অবশ্যই তিনি মহাপরাক্রমশালী ও বিঘ্ন কুশলী অতপর আমি তাকে ছেলে হিসেবে ইশাক ও নাতি হিসেবে ইয়াকুব দান করলাম তার বংশধারায় আমি নব ও কেতাব নাজিলের ধারা অব্যাহত রাখলাম নব্বত দ্বারা আমি দুনিয়াতেও তাকে পুরস্কৃত করলাম আর আখেরাতে সে অবশ্যই আমার নেক বান্দাদের দলে সামিল হবে من الفاحشة ما سبقتوا بها من أحد নীন পুমুল করুমা তার লোকদের কাছে পাঠিয়েছিলাম যখন সে তার জাতিকে বলল, তোমরা এমন এক অশ্লীল কাজ নিয়ে এসেছ যা ইতিপূর্বে সৃষ্টিকুরের কোন মানুষই করেনি তোমাদের একই হলো তোমরা কি তোমাদের কামনা বাসনার জন্য হাজির হচ্ছে। এবং এ উদ্দেশ্যে আল্লাহ আল্লাহতালার নির্ধারিত পথ তোমরা প্রকারান্তরে কেটে দিচ্ছ এবং তোমরা তোমাদের ভরা মজলিস এই অশ্লীল কাজে লিপ্ত হচ্ছে। তাদের লুতের জাতির মানুষের কাছেও आजबर आजबादाय सत्यवदी हाओ एक आल्ला दरबारे फरियाद कर मालिक ये फसादी जतर मोकबल्स तुम्हें सहा অতপর যখন আমার পাঠানো ফেরেস তারা একটা সুখবর নিয়ে ইব্রাহিমের কাছে এল তখন তারা বলল আমরা লুতের এ জনপদের অধিবাসীদের ধ্বংস করব কেন না তার অধিবাসীরা বড় জালেন একথা শুনে সে বলল তা কি করে সম্ভব সেখানে তো নবী লুতও রয়েছে তারা বলল আমরা ভালো করে জানি সেখানে কে কে আছে আমরা লুত এবং তার পরিবারের লোকজনদের অবশ্যই রক্ষা করব তবে তার স্ত্রীকে নয় সে আজাবে পড়ে থাকা লোকদের দলে সামিল হবে তারপর যখন সত্যিই আমার পাঠানো ফেরেস্তারা লুতের কাছে এলো। তখন তাদের এই আশাটায় লুত খুবই বিষণ্ন মনে হলো। এদের সম্মান রক্ষা করতে পারবে না কারণে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 একদিন সত্যি আমি জনপদকে উল্টে দিয়েছি এবং তখন থেকে আমি এটিকে জ্ঞানবান সম্প্রদায়ের জন্য একটি সুস্পষ্ট নিদর্শন করে রেখে দিয়েছি আমি কাছে তাদের ভাই শোয়াব পাঠিয়েছি তখন সে তাদের বলল হি আমার জাতি তোমরা এক আল্লাহ তালার ইবাদত করো এবং পরকাল দিবসের পুরস্কারের আশা করো আল্লাহর তোমরা বিপর্যয় সৃষ্টি করো না gesù Omoruwaji pentru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 এদের কারিহাগর্জন এসে আঘাত কাউকে আমি জমিনের নিচে গেড়ে দিয়েছি আবার কাউকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি মূলত আল্লা তালা এমন ছিলেন না যে তিনি এদের উপর কোন জুলুম করেছেন জুলুম তো বরং তারা নিজেরাই নিজেদের উপর করেছে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 সেই উদাহরণ যা আমি মানুষদের জন্যই পেশ করেছি কেবল জ্ঞানী ব্যক্তিরাই তা বুঝতে পারে আল্লাহ আসমান সমূহ সৃষ্টি করেছেন বুঝতে এতে ইমানদারদের জন্যে আল্লাহতালার অস্তিত্বের পক্ষে বড় প্রমাণ রয়েছে मा हे नभी, जी के तुमार ऊपर नाजिल कर तेल आवाब करो ए नाम प्रतिष्ठा करो नंदेह नाम मानुष रता, वो के अश्लीलता और मंद काज बिरत रखे परन्तु আল্লাহ তালাকে হামেশা স্মরণ করাও একটি মহান কাজ তোমরা যা কিছু করো আল্লাহ তালা তার সম্মুখ অবগত আছেন কেতাবধারীদের সাথে কোন রকম তর্ক বিতর্ক করোনা তবে উত্তম পন্থায় করতে পারো আবার তাদের মধ্যে যারা জুলুম করে তাদের কথা আলাদা আর তোমরা বলো আমরা ইমান এনেছি কেতাবের যা কিছু আমাদের উপর নাজিল করা হয়েছে তার উপর আরও ইমান এনেছি যা কিছু তোমাদের উপর নাজিল করা হয়েছে তার উপরও আসলে আমাদের মাবুদ ও তোমাদের মাহুদ হচ্ছেন একজন এবং আমরা সবাই তার কাছেই আত্মসমর্পণ করি যেভাবে আমি আগের কেতাব নাজিল করেছি ঠিক সেভাবেই আমি তোমার উপর এ কেতাবও নাজিল করেছি আমি আগে যাদের কেতাব দান করেছিলাম যারা সত্যানুসন্ধিত ছিল তারা এর উপর এনেছে পরবর্তী লোকদের মাঝেও কিছু ভালো মানুষ আছে যারা এর উপর ইমান এনেছে আসলে অস্বীকারীরা ছাড়া কেউই আমার আয়াত অস্বীকার করে না اشتركوا في القناة তুমি তো কোরআন নাজির হওয়ার আগে কোনো বই পুস্তক পাঠ করনি না তুমি তোমার ডান হাত দিয়ে কোনো কিছু লিখে রেখেছ যে তা দেখে অসত্যের পুজারীরা কোনো সন্দেহে লিপ্ত হয়ে পড়ছে বরং এগুলো হচ্ছে তাদের অন্তরে সুস্পষ্ট নিদর্শন যাদের আল্লাহ তালার পক্ষ থেকে জ্ঞান দেয়া হয়েছে ব্যক্তি ছাড়া আমারে সুস্পষ্ট আয়াতের সাথে কেউই গোড়ামি করতে পারে না তারা তোমার সম্পর্কে বলে এ ব্যক্তির কাছে তার মালিকের পক্ষ থেকে নবতের কোনো প্রমাণ নাজিল হয় না কেন হে নবী তুমি বলো নিদর্শন তো আল্লাহতালার হাতেই রয়েছে আমি তো হচ্ছি আজাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র হে নবী এদের জন্য এটাই কি যথেষ্ট নয় स्वयं तुमारेत न कर तेलावत करा हवश्य ईमानदार सम्प्रदायर एल्लाह और नसीहत र وَالَّذِينَ كان <تصفيق> بين সাক্ষী হিসেবে আল্লাহতাল যথেষ্ট কেননা আসমান সমূহে যা আছে তার সব কিছু তিনি জানেন যারা বাতিলের উপর মান এবং আল্লাহ তালাকে অস্বীকার করে তারাই হচ্ছে মারাত্মক ক্ষতিগ্রস্ত এরা তোমার কাছে আজাব ত্বরান্বিত করার কথা বলে যদি আল্লাহ তালার কাছে এদের শাস্তি দেওয়ার জন্য একটি দিনক্ষণ সুনির্দিষ্ট না থাকতো তাহলে কবেই না তাদের উপর আজাব এসে যেত অবশ্যই এদের উপর আকস্মিক ভাবে আজাব আসবে এবং তারা জানতেও পারবে না তোমার কাছে এরা আজাব ত্বরান্বিত করার কথা বলে অথচ জাহান নাম তো কাফেরদের পরিবেশন করেই নেবে যেদিন আজাব তাদের গ্রাস করবে তাদের ওপর থেকে তাদের পায়ের নিচ থেকে তাদের গ্রাস করবে আল্লাহ তারা তখন বলবেন দুনিয়ায় তোমরা যা কিছু করতে এখন তার মজা উপভোগ করো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 নেককার মানুষ হচ্ছে তারা যারা ধৈর্য ধারণ করেছে এবং সর্বাবস্থায় নিজেদের মালিকের উপরই নির্ভর করেছে فرش الشمس والقمر জীব এ দুনিয়ায় রয়েছে যারা কেউই নিজেদের রেজেক নিজেরা কাঁধে বহন করে বেড়ায় না আল্লাহ আল্লাহতাল তাদের এবং তোমাদের নিত্যদিনের রেজেক সরবরাহ করেন তিনি সব কিছু শোনেন এবং সবকিছু জানেন হে নবী তুমি যদি তাদের জিজ্ঞেস করো আসমানসমূহ ও জমিন কে পয়দা করেছে সূর্য ও চন্দ্রকে কে কাজে লাগিয়ে রেখেছে তারা অবশ্যই বলবে একমাত্র আল্লাহতালা কিন্তু তার পরেও এরা কোথায় কোথায় ঠুকুর খাচ্ছে বস্তুত আল্লাতলা তার বান্দাদের মাঝে যাকে চান তার রেজেক্ট প্রশস্ত করে দেন আবার যাকে চান তার জন্য তা কমিয়ে দেন অবশ্যই আল্লাহ সবকিছুর ব্যাপারে সম্মুখ অবগত আছেন হে নবী যদি তুমি তাতে জিজ্ঞেস করো আসমান থেকে কে পানি বর্ষণ করেছে অতপর কে জমিন একবার মরে যাওয়ার পর সে পানি দ্বারা তাতে জীবন সঞ্চার করেছে অবশ্যই এরা বলবে আল্লাহতালাই তুমি বল যাবতীয় তারিফ একমাত্র তালার জন্যে কিন্তু ওদের অধিকাংশ মানুষই তা অনুধাবন করে না bad والذي এ পার্থিব জীবন তো অর্থহীন কতিপয় খেল তামাশা ছাড়া আর কিছু নয়। হচ্ছে সত্যিকারের জীবন। কত ভালো হতো যদি তারা এই বিষয়টা জানত যখন এরা জলজানে করে বিপর্যয়ের সম্মুখীন হয় তখন তারা একান্ত নিষ্ঠার সাথে আল্লাহতালাকেই ডাকে কিন্তু আল্লাহ তালা যখন তাদের মুক্তি দিয়ে স্থলে নামিয়ে নিরাপদ করে দেন তখন সাথে সাথে আল্লাহ তালা সাথেই এরা শরিক করতে শুরু করে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 তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে স্বয়ং আল্লাহবাদোপ করে অথবা তার কাছে যখন সত্য এসে যায় তখন তাকেই অস্বীকার করে হে নী এমন ধরনের অস্বীকারীদের জন্য জাহাঙ্গামীকে একমাত্র আশ্রয়স্থল হওয়া উচিত নয় অপরদিকে যারা আমারই পথে জেহাদ করে আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করব নিঃসন্দেহে সাথে রয়েছেন।